কোনো হাদিস বর্ণনা করেন নাই নবী সাল সাল্লামের সাহাবীর সংখ্যা কত বলেন তো দেখি লক্ষের অধিক এক লক্ষের অধিক সাহাবি প্রসিদ্ধ সাহাবি আছেন দশ হাদিস বর্ণনা করছেন টোটাল সাহাবি এক হাজার পাঁচশো বাকি হাদিসও বর্ণনা করেন নাই তো তারা কি নবী সালাম থেকে কোনো কথা শুনেন নাই শুনছেন কিন্তু নবী সালামের নামে মিথ্যা হয়ে যাইতে পারে এই আশঙ্কায় এই ভয়ে তারা কোনো হাদিস বর্ণনা করেন নাই মুসনাদে ইমাম আহমদ এই হাদিসের গ্রন্থটা হলো সাহাবিদের নাম অনুযায়ী মানে প্রায় ত্রিশ হাজার হাদিস সেখানে নয়শ জন সাহাবি থেকে হাদিস বর্ণনা করছেন আচ্ছা এই যে পনেরোশো জন হাদিস বর্ণনা করছেন একশটার উপরে হাদিস বর্ণনা করছেন মাত্র আটত্রিশ জন সাহাবি আটত্রিশ জনশো সাতাইশ জন একশোটার নিচে হাদিস করছেন আর বাকি এই অল্প কজন আটত্রিশ জন মাত্র একশটার উপরে হাদিস বনানা করছেন আবার মাত্র সাতজন সাহাবি এক হাজারের উপরে হাদিস বর্ণনা করছেন আর বাকি একত্রিশ জন এক হাজারের নিচে একশোর উপরে এক হাজারের নিচে মাত্র শুধু সাতজন সাহাবি তারা এক হাজারের উপরে হাদিস বর্ণনা করছেন সোভান তাহলে সাহাবাহিক রাম হাদিস বর্ণনার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করছেন যাতে নবী সাল্লা নামে বিন্দু মাত্র মিথ্যা কথার প্রচার প্রসার না হয়